ইবনু আব্বাস রদিয়ালাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইসাল্লাম হাসান এবং হুসাইন রদিয়াল তাল্লু এর জন্য নিম্নোক্ত দোয়াপড়ে পানাহ চাইতেন আর বলতেন তোমাদের পিতা ইব্রাহিম আলাহ সালাম, ইসমাইল ও ইসাক আলাহ্লাম এর জন্য দোয়া পরে পানাহ চাইতেন আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট হতে পানা চাচ্ছি